গাইলান ইবনু জারির রহমতুল্লাহ আল্হী হতে বর্ণিত তিনি বলেন আমি আনাস রাহতকে জিজ্ঞেস করলাম আপনাদের আনসার নামকরণ সম্পর্কে আপনার মন্তব্য এ নাম কি আপনারা করেছেন না আল্লাহ আপনাদের এ নামকরণ করেছেন আনাসন বললেন বরং আল্লাহ তালা আমাদের এ নামকরণ করেছেন গাইলান রহমতুল্লা আলহী বলেন আমরা যখন আনাস রদিয়াল তু এর নিকট যেতাম তখন তিনি আমাদেরকে আনসারদের গুনাবলী ও কার্যাবলী বর্ণনা করে শোনাতেন তিনি আমাকে অথবা আজদ গোত্রের এক ব্যক্তিকে লক্ষ্য করে বলতেন तुम्हार गोत्र अमुक दिन अमुक क्ज करमुक दिन अमुक क्य